শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সুরেন্দ্রের বাড়ি ২৭ অক্টোবর আঠারোশ খ্রিস্টাব্দ দশম পরিচ্ছেদ জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন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 কেসব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ঠাকুরও সস্নেহে রাজপথ পথে দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণ চন্দ্র উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্র কিরণে। বিশ্রাম করিতেছে দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ কক্ষ মধ্যে দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন হঠাৎ বললেন আমার জলতৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর সহসে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি ধোয়া তো নন্দলাল বললেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন বালকের স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতেই আনন্দ নন্দলাল কলুটোলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাঁহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাঁহাদের নূতন বাগানে গিয়াছেন বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দিবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বলিলেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন